কারণ মানব জাতির এক অংশ জাহান নামে এবং অপর জান্নাতে প্রবেশ করবে বলবেন না করবেন কারা জাহান্নের অধিবাসী আমার বংশধরদের মধ্যে কি পরিমাণ অংশ জাহান নামে প্রবেশ করতে যাচ্ছে আল্লাহ সোহমদাহ তাকে বলবেন প্রতি হাজারের মধ্যে নয় জন প্রতি এক হাজার মানুষের মধ্যে নয়শ জন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 এরপর রসদুল্লাহ সাল্লাহিস্লাম তাদেরকে বললেন ইয়াজুজ মাহুজের মধ্য থেকে হবে নয়শো নিরানব্বই জন আর তোমাদের মধ্য থেকে হবে একজন রাসুল্লাহ সাল্লাহিসাল্লাম অন্য আরেকটি হাদিসে বলেন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 অর্থাৎ তারা সংখ্যায় অধিক হবে এ কারণে প্রথমে উল্লেখিত হাদিসটিকে হাদিস থেকে বোঝা যাচ্ছে যে তারা আসলে মানুষ এবং আদম আলাহি ইসাল্লামের বংশধর কারণ আল্লাহ সুমাত আদমকে বলবেন যে তার বংশধরদের মধ্য থেকে জাহান নামের অধিবাসীদেরকে আলাদা করতে তো আরেকটি সহি হাদিস যেখানে ইয়াজউজ মাজুজের কথা বলা হয়েছে হাদিসটি সহি মুসলিমে রয়েছে ইসা আলাহি ইসাল্লাম কর্তৃক তাজ্জালের মৃত্যুর পর আল্লাহ সুহাত ইসা আলাহি ইসাল্লামের কাছে পাঠাবেন আমার সৃষ্টি হতে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 এরপর ইয়াজুজ মাজুজ দলে দলে প্রতিটি ইউটু স্থান থেকে পঙ্গপালের মত নেমে আসবে এবং তাদের প্রথম ব্যক্তি যখন টাইবেরিয়াস রদের পাশ দিয়ে যাওয়ার সময় পানি পান করবে এবং এই হ্রদটি কাইবেরিয়াসিস্তিনে অবস্থিত তাদের সেই শেষ ব্যক্তি যখন সেই রদের পাশ দিয়ে যাবে সে বলবে যে এখানে মনে হচ্ছে সময় পানি ছিল অর্থাৎ তারা সংখ্যায় এত বেশি হবে যে তারা সম্পূর্ণ লেকের পানি পান করে শেষ করে ফেলবে এরপর আসল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ইসা আলাইসাল্লাম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 বললেন যে লোহা উত্তপ্ত করো এরপর তিনি তাতে গলিতেন তিনি একটি করলেন যখন আপনি স্টিলের সাথে লেড বা কপার মিশ্রিত করবেন তখন ব্রাস বা ব্রোঞ্জ পাবেন এবং এটা উভয় স্টিলের থেকেও বেশি মজবুত বেশি শক্তিশালী বেশি দীর্ঘস্থায়ী তাই তিনি লোহা বা স্টিলের সাথে লেড বা কপার মিশিয়েছিলেন যদিও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 কারণ উপর দিক থেকে সেটা উন্মুক্ত খারা একটা দেয়াল তো তাই তারা সেই দেয়ালকে দেয়াল বেয়ে উপরে উঠে টপকে যেতে পারত যদিও ওই সমস্ত এলাকার লোকজন শুধুমাত্র এই ধরনেরই একটি প্রতিবন্ধকতা বা দেয়াল অনুরোধ করেছিলেন কিন্তু কারণাইন বাদশাহ পৃথিবীর বুক থেকে ইয়াজুজ মাজুজকে সম্পূর্ণভাবে মোহরাঙ্কিত বা অবরুদ্ধ করে দেন একটি রাজম তৈরি করার মাধ্যমে এবং এটাই হচ্ছে যে যে কোনো কাজে নিজে থেকে সর্বোচ্চ শ্রম প্রদান করা এই কারণে এই রাদম নির্মাণ করে তাদেরকে পরিপূর্ণভাবে আবদ্ধ করে দেওয়ার কারণে বর্তমানে আমরা দেখতে পাই না তারা পৃথিবীর ঠিক কোথাও রয়েছে কোথায় আছে সেটাও আমরা জানি না তবে একটি হাদিস থেকে জানা যায় যে তারা মদিনার পূর্ব দিক থেকে কেয়ামতের পূর্বে আত্মপ্রকাশ করবে দলে দলে আসবে এ ব্যাপারে আল্লাহ মোহাম্মদ আল্লাহ সবচেয়ে ভালো জানেন এবং অবশেষে জুজুল তার সাধ্যমতো সর্বোত্তম প্রাচীর তৈরি করে দেওয়ার পরে তাদেরকে বলেছিলেন সেটা কুরআনে এভাবে এসেছে তিনি বলেন এটা আমার পালনকর্তার অনুগ্রহ যখন আমার পালনকর্তার প্রতিশ্রুত সময় আসবে তখন তিনি একে চূর্ণ বিচূর্ণ করে দেবেন এবং আমার পালনকর্তার প্রতিশ্রুতি সত্য এখানে দুলকরায়ন বাদশাহ তিনি এই কৃতিত্বকে নিজের দিকে নিলেন না বরং তিনি বললেন যে এটা আলোসহতালার পক্ষ থেকে একটা অনুগ্রহ এই প্রাচীর আলোসুমাত্রা কিয়ামতের পূর্বে একটি আলোসহতলা প্রাচীরকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন এবং ইয়াজুজ মাহুজ দলে দলে আত্মপ্রকাশ করবে এবং নিশ্চয়ই আমার পালনকর্তার প্রতিশ্রুতি সত্য এবার আমরা রাসুল্লা সালামের সেই হাদিস্রী চলে আসি যেখানে বলেছেন ইয়াজুজ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 সেই অবস্থাতেই পাবে এবং তারা সেই সময়ে বাকি খনন কাজ সম্পন্ন করে বের হয়ে আসবে তো প্রসঙ্গত রাসুল্লাহ সালি সালামের সময় তারা তাদের সেই দেয়ালে খুব ক্ষুদ্র একটা ছিদ্র তারা করতে পেরেছিল কারণ একদিন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সবসময় যে মুচকি হাসি মুখ থাকতো সেটা হঠাৎ পরিবর্তন হয়ে গেল এবং তার চেহারায় সেটা ফুটিয়ে উঠলো এবং তিনি তখন বললেন যে ইয়াজুজ মা আজুজ আজকে তাদের প্রাচীরে একটি ছিদ্র হয়ে গেছে তাদের প্রাচীরে তারা একটি ছিদ্র করতে পেরেছে তো তাই আমরা বলতে পারি যে ইয়াজুজ মাজুজদের কোন এক সময় পানি ছিল এবং লোকজন ইয়াজুজ মাজুজদের ভয়ে তাদের সহায় সম্পত্তি নিয়ে পালিয়ে যাবে এবং তারা কোনো মানুষ দেখতে না পেয়ে মনে করবে যে তারা আসলে জমিনের সকল অধিবাসীদেরকে সমস্ত মানুষদেরকে তারা হত্যা করে ফেলছে তারা অহংকার করবে এবং বলবে যে জমিনের অধিবাসীদেরকে তো আমরা খতম করে দিয়েছি এবারে আসমানের অধিবাসীরা বাকি রয়েছে এই বলে তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে রক্ত মিশ্রিত তীর ফিরে আসতে তারা বলবে যে আমরা জমিনের অধিবাসীদেরকে হত্যা করার পর এবারের আকাশের অধিবাসীদেরকে হত্যা করেছি দেখুন তাদের কত অধ্যপূর্ণ আচরণ এবং এই ঘটনার পরই আলোচনা তালা তাদের প্রতি এক ধরনের কীটপতঙ্গ প্রেরণ করবেন এবং তারা এসে তাদের ঘাড়ে আক্রমণ করবে এবং এরপর তারা সবাই মহামারীতে মারা যাবে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 কিন্তু কিছু কিছু লোকজন আছে তারা বলে তারা মনে করে যে এই এই মানুষ মাজুজ ধরনের বিভ্রান্তিকর এর একটি কারণও রয়েছে যে পূর্ববর্তী কিতাব সমূহে ইয়াজুজ মাদুজের সম্পর্কে তথ্য রয়েছে যার কারণে আহালি কিতাবরাও এই সম্পর্কে ধারণা রাখে তারা গগ এবং ম্যাগগ নামে ইয়াজুজ মাজুজকে চিহ্নিত করে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 একটি বড় বিশ্বের মানচিত্র এই সমস্ত হাতে রিপাবলিক আছে এবং একসময় তারা ইরানের সাথে এবং এরপর তারা সারা দুনিয়া ধ্বংস করে ফেলবে সুতরাং তিনি প্রমাণ করলেন এটাই হচ্ছে প্রমাণ যে মুসলিমরাই হল ইয়াজুজ মাজুজ তো এটা একান্তই পাগলামি আর হাস্যকর একটা ভূমিকা যে মুসলিমদেরকেই তারা শেষমেশ ইয়াজুজ মাজুজ হয়ে গেল তো এরকম আরো কিছু মুসলিম আছে যারা মনে করে যে এই সমস্ত মানুষ ওই সমস্ত মানুষ এরাই হচ্ছে ইয়াজুজ মাজুজ কিন্তু মূল সত্য হচ্ছে যে এটা হচ্ছে ইলমুল গায়েব বা গায়েবের একটি জ্ঞান যেটা আমরা কেউই জানি না একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া এবং কেয়ামতের বড় আলামত সমূহের মধ্যে চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ আলামত হচ্ছে বড় আকারের ভূমিকম্প এবং ভূমিধ্বস যেটা হল আলখ ভূমিধ্বস এটি একটি প্রচন্ড রকমের ভূমিকম্প হতে পারে যাতে করে পৃথিবীর একটা করে অংশ ধসে পড়বে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 যে মানুষ বর্তমানে চিন্তা করছে এই ঘটনাগুলো মূলত আলাহ সুমার পক্ষ থেকে নির্ধারিত আল্লাহ মানব জাতিকে পরীক্ষা করছেন এবং আলাহ সুমতাল আহ আপনারা দেখবেন যে সুমান আপনারা দেখতে পাবেন উনিশশো চুরানব্বই সালে আমেরিকার নর্থারেজ এলাকায় যে ভূমিকম্পটি হয়েছিল সেটা বেশ বড় একটি ভূমিকম্প ছিল এবং সেটা নর্থ হারেজের হয়েছিল এবং সেখানে বেশ কিছু ফিল্ম ইন্ডাস্ট্রি ছিল যারা পর্ন বা অশ্লীল ছবি তৈরি করত পণগ্রাফি স্টুডিও ছিল এবং আলোসুমনতলা সেখানেই একটি বড় ভূমিকম্প পাঠালেন উনিশশো সালে এবং ভূমিকম্পের কেন্দ্রটিও ছিল সেই নর্থারেজ এলাকায় উপত্যকায় এবং উনিশশো সালে আমেরিকার স্যান ফ্রান্সিস্কোতে যে ভূমিকম্পটি হয়েছিল তার কারণ হিসেবে আমরা জানি যে সেখানকার মানুষদের মধ্যে দুর্নীতি এবং অন্যায় ন্যায় ভ্রষ্টতা পথভ্রষ্টতা এই ঘটনাগুলোর কারণে সেখানে ভূমিকম্প হল সুতরাং এই ঘটনাগুলো এমনিতেই ঘটে বা প্রাকৃতিক কোনো বিপর্যয় নয় এর অবশ্যই সুনির্দিষ্ট কারণ রয়েছে তো একবার মদিনাতেও এই ধরনের ভূমিকম্প হয়েছিল সাধারণ ভূমিকম্প তো প্রথমবার ভূমিকম্প হলো মাটিকে পেয়ে উঠল এরপর আবার হলো এবং কিছুক্ষণের মধ্যে তৃতীয়বার মাটি কেঁপে উঠল তো তখন ওমর বিন খতাব রাজিউল তালো তিনি খলিফা মিম্বারের উপর খুদবাদিতে উঠে দাঁড়ালেন এবং বললেন হে মদিনাবাসী হয় তোমরা গুনা করা বন্ধ করো নয়তো আমি মদিনা ত্যাগ করলাম থিত আধুনিক মানুষেরা তারা বলতো যে প্রথমটি হল ভূমিকম্প এবং দ্বিতীয় ও তৃতীয়টি হলো আফটার একবার উহুদ পাহাড় কম্পিত হয়েছিল এবং সেখানে তখন আহ যে সমস্ত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 রাসুদুল্লাহ সাল্লাম বলেন যে সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়ার এবং্লাম বলেছেন যে তখন ইমান আনলে সেটা আর কোন কল্যাণ বই আনবে না বা সেই ইমান কোন কাজে আসবে না যেমন এই বিষয়ে আল্লাহ কুরআ বলছেন যে সুরা গাফির বা চল্লিশ নম্বর সুরার সর্বশেষ দুইটা আয়াতে আল্লাহ এই বিষয়ে কথা বলছেন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 আগে থেকে ইমানদার ছিল কিন্তু আপনি যদি আগে কোনো ভালো কাজ না করেন যখন দেখলেন যে আল্লাহ শাস্তি চলে আসলো বা পশ্চিম দিক থেকে সূর্য উঠল তখন নতুন করে ভালো কাজ শুরু হলো সেই বিষয়ের জন্য আপনি কোন পুরস্কার পাবেন না তো এটা কেন ঘটবে তো এই বিষয়ে ইমাম আল কুর্তুবাহ তিনি বলেছেন যে যখন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে তখন মানব সম্প্রদায় বা চিহ্ন যার কারণে এটা যদি কেউ মৃত্যু ফেরত থেকে দেখতে পায় তখন যদি সে তবা করে সে তবা আর কবুল হবে না কারণ ততক্ষণ অনেক বেশি দেরি হয়ে যাবে তো একইভাবে যখন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে তখন সব মানুষই বুঝতে পারবে যে এটা হচ্ছে দুনিয়ার ইতিহাসের শেষ সমাপ্তি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 যখন প্রতিশ্রুতি সমাগত হবে চলে আসবে তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে মাটি থেকে একটি জীব নির্গত করব সে মানুষের সাথে কথা বলবে এবং আল্লাহ বলছেন যে এই কারণে যে মানুষ আমার নিদর্শন বিশ্বাস করতো না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 উভয় অর্থই মুহাসীগন বলছেন সঠিক অর্থ কথা বলা বাচ্ছে এবং উল্লেখিত আয়াতটি হবে তার কথা অর্থাৎ আয়াতের যে শেষের অংশ সে বলবে যে তুকাল্লিম সে মানুষের সাথে কথা বলবে এবং এই অংশটা বলবে আল্লাহ বলছেন যে মানুষ আমার নিদর্শন সমূহে বিশ্বাস করতো না এই কথাটা সে প্রত্যেক মানুষের কাছে যাবে এবং বলবে সে বলবে যে তুমি একজন বিশ্বাসী এবং কাফের ব্যক্তিদেরকে চেহারায় দাগ দিয়ে দিবে কালামা দিয়ে দিবে আর এর উপরে কিছু হাদিস রয়েছে যেমন রাসী উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন দাব্বাতুল আর নামে একটি প্রাণী বের হবে এবং সে মানুষের নাকে চিহ্ন দিয়ে দিবে এরপর মানুষ আবার স্বাভাবিকভাবে জীবনযাপন করবে প্রাণীটি সকল মানুষের নাকে দাগ লাগিয়ে দিবে এমনকি একজন উট ক্রয়কারীকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি এই উট কার কাছ থেকে কিনেছো সে বলবে আমি এটি নাকে দাগওয়ালা এক ব্যক্তির কাছ থেকে কিনেছি মানে এরকম সমস্ত জায়গায় মানুষটাকে আলাদা করে দেবে আর কে মুমিন্ত মানে জন্তুটি যখন কথা বলবে সে বলবে যে মানুষ আল্লাহর নিদর্শনগুলোকে অবিশ্বাস করে অবিশ্বাসী তো এই আয়াতটা তাদেরকে আহত করবে এর মানে কি যে ইমাম আল কুটুবির রাহিমল্লা বলেন যে আল্লাহর বাণী তাদের উপরে পড়বে বলতে বোঝায় যে আল্লাহর আজাব তাদের উপরে পড়বে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 শেষ পর্যায়ে এবং আবু হুড়ার বলেছেন একটি হল পশ্চিম দিক থেকে সূর্য দ্বিতীয়টি হল আর দাজ্জালের আগমন এবং তৃতীয়টি হল কথা বলা জন্তু বা দাব্বাতুল আর আগমন কারণ এই তিনটি ঘটনা ঘটার পরে মানে অনেক বেশি দেরি হয়ে যাবে প্রত্যেক মানুষের জন্য দাজ্জাল আসার পর আবার ইমান মজবুত করবে এটা পারবে না করতে পারবে না একইভাবে যখন এই দাব্বাতুল আর নামক জন্তুটি চলে আসবে তখন সে আসবে এই কারণে যে মুমিন আর কাফিরকে আলাদা করে দেওয়ার জন্য এর বিস্তারিত আংটি তো কাফের নাকি সে সুলাইমেন আলাহিসামের আন্টি দিয়ে দাগ লাগিয়ে দিবে। এবং মুসা সালামের লাঠি দিয়ে সে মুমিনদের চেহারাকে উজ্জ্বল করে দেবে এমনকি মানে লোকেরা যখন খানার টেবিলে বা দস্তরখানে বসবে আংটি এবং মুসা আলাহিস্লামের লাঠি নিয়ে এটি বিশ্বাসীদেরকে চিহ্নিত করবে মুসা আল্লাহ সাল্লামের লাঠি দ্বারা এবং কাফিরদেরকে চিহ্নিত করবে সুলাইম আলাহিস্লামের আংটি দ্বারা রাসুল্লাহ সাল্লাহ আল্লাহাম বলেন মানুষজন একসাথে খেতে বসবে এবং বলবে আমাকে এটা দাও খাবার টিভি লেকম খাবার আগায় দিতে বলে যে আমাকে এটা সকলের মুখমন্ডলে হে অবিশ্বাসী ইয়া মুমিন বা হে বিশ্বাসী এবং এই হাদিসটিকে মানে শেখ আহমেদ সাকির তিনি হাদিসটিকে বলছেন যেটা কিন্তু শেখ আলবানি তিনি একজন বাহকের কারণে এটাকে একটু দুর্বল বলে মত প্রদান করেছেন তির্মিজিও একই রেয়ার থেকে বর্ণনা করেছেন তো এটা গেল আমাদের নয় নম্বর আলামত সর্বশেষ দশ নম্বর আলামত হচ্ছে কিয়ামতের আগমনের অগ্নির ধাওয়া করবে আসাদাম বলেন যে এমন একটি আগুন উৎপন্ন হবে সেটা ইএমএন আদেন নামক একটা স্থান থেকে আগুনটা উৎপাত হবে তো এই আগুনটি পৃথিবীর সকল মানুষকে পবিত্র ভূমির দিকে তাড়িয়ে নিয়ে যাবে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 রাসুদুল্লাহ সাল্লাহ সাল্লাম এই সাম দিকে ইঙ্গিত করে বলেন যে সেখানে তোমরা মিলিত হবে এবং একটি যে তখন হিজরত মুসনাদিজরত ইসলামের কারণে দেশ পরিবর্তন করা এবং হিজরতের পরে হিজরত হবে এবং সর্বশ্রেষ্ঠ হিজরত হবে সেই সকল বাংলাদেশ হিজরত যাদের হিজরত হবে ইব্রাহিম আলাহাল্লামের হিজরতের স্থানে তো এখন ইব্রাহিম আলাহ সাল্লাম কোথায় হিজরত করেছিল জেরুজালেম বা পবিত্র ভূমি সেখানে ইব্রাহিম আলাহালাম হিজরত করেছিল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 আহ ইব্রাহিম আলাহিস্লামের হিজরতের স্থান ছিল জেরুজ আলম বা পবিত্র ভূমি তো প্রথম হিজরত ছিল মক্কা থেকে মদিনা এবং এরপর আরো অনেকগুলো হিজরত হবে মানে আমাদের উম কথা বলা হচ্ছে প্রথম হিজরত ছিল মক্কা থেকে মদিনা এরপর অনেকগুলো হিজরত হবে তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষদের হিজরত হবে জেরুজ দিকে ওই সময়ে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের হিজরত হবে ইব্রাহিম আলাহ সাল্লামে হিজরতের স্থানে এবং অন্যান্য যারা ওই সময়ে থাকবে বাকি থাকবে তারা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানব গোষ্ঠী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 পরবর্তীতে ইতিহাসে দেখা যায় যে ক্রুসেডার বা ইউরোপিয়ানদের আক্রমণ করতো তাদের এর পরবর্তীতে মঙ্গল বা মোগল যারা ছিল তাদের বিরুদ্ধে জিহাদ হয়েছে সেখানেও সময়ে জিহাদ চালু ছিল এবং বর্তমানে জিহাদ হচ্ছে ইহুদিদের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে এবং সর্বশেষ সময়ে কেমতের আগে আবার ইউরোপিয়ানদের সাথে একটা বড় যুদ্ধ সংগঠিত হবে সে তখনও ওই সাম দেশ হবে সেই যুদ্ধের কেন্দ্র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 আশামে সামে নিয়ে স্থাপন করা হলো এবং অনেকটা যুদ্ধের পতাকার মতো ব্যানারের মতো এবং তা আমার কাছ থেকে নিয়ে যাওয়া হচ্ছিল তো আমি ফেরস থেকে জিজ্ঞাসা করলাম যে এটাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তারা বললো যে এটাকে নিয়ে যাওয়া হচ্ছে আর সামে এবং সেখানে এটাকে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 দুনিয়ার সমাপ্তির দিকে যখন মানব সম্প্রদায় একবার একত্রিত হবে আর পরবর্তীতে আখিরাতের জীবনে সবাই সমাবেত হবে সেটা হচ্ছে ভিন্ন আলাদা এবং কোরআনের আয়াতটিকে প্রমাণ হিসেবে ব্যবহার করা হয় যে যখন আল্লাহ বলছেন যে জমিনকে পরিবর্তন করে দেওয়া হবে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 সলিল সঈ ম ম মোহাম ও তসলিম গসিরা